শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরাম ইসলামের সংক্ষিপ্ত জীবনের আর কি অংশ নিয়ে সেটা হচ্ছে নিয়ে যুদ্ধ করার জন্য আসেনি হ্যাঁ এসেছেন উমরা করার জন্য হ্যাঁ তখন আবু সুফিয়ানের কাছে যাওয়ার পর আবু সুফিয়ান তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাকে বললেন যে উঙ্কুনা যে তুমি কিছুক্ষণ কিছুদিন আমাদের কাছে থাকো আমরা যখন রসুল আকরাইসলাম দেখলেন যে আপনার যে তাকে হজরত ওসমানকে হত্যা করা হয়েছে তখন তিনি শাহ ইকরামকে বায়তের জন্য ডাক দিলেন বায়ত করার জন্য আদেশ করলেন দেখেন এটার থেকে একটা বিশাল প্রমাণ মিলে অথচ মুখ্যের কাছে পৌঁছে গেছেন রসুল যদি গায়ব জানতেন তাহলে তো দেখতেনি হজরতান সম্মানের সাথে আবু অবস্থান করতেছে কথা একটা মানুষের ছবিদের ছবি এলাকায় প্রচার করে দিয়েছে আর রসুল আকরাম সেটাকে বিশ্বাস করলেন এবং সেই বিশ্বাসের বশবর্তী হয়ে তিনি আদেশ করলেন সাবেক নামকে বায়াত করার জন্য তখন রসুল আকরামসলাম যখন বায়াত করছিলেন তখন গাছের নিচে বসা ছিলেন যেটাকে আপনার সাজারাও বলা হয় সেটাকে বায়ত রেদান দেওয়া হয় আর গাছের নিচে হওয়ার কারণে হ্যাঁ সেটাকে আপনার আহ গাছের নাম দিয়েও সেই বায়তের নামকরণ করা হয় যাই হোক এই আপনার যে বায়াতটা করা হয়েছে হ্যাঁ এই বায় আপনার নাম দেওয়া হয়েছে যারা গাছের নিচে বায়াত করেছে যারা গাছের নিচে বায়াত করেছেন সুতরাং তাদের উপর সন্তুষ্ট যখন আল্লাহ ঘোষণা দিয়েছেন এই কারণে এই বায়তকে বায়ুর রেদান হিসেবে বিশেষ করে আপনার চিনা হয় এরপর আপনার তারা হচ্ছেন চোদ্দশো আপনার সাহাবি যারা ছিলেন সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবি মহাজের এবং আনসাদের মধ্যে থেকে হ্যাঁ তাদের মধ্যে কেউ আছে হ্যাঁ যে রসুল আকরানের হাতে বায়াত করেছেন মৃত্যুর একবারে মৃত্যুবরণ করবেন इलाम पर विशेषकर रेजवान फजिलतर क्षेत्र जो आल्लायारा करतुष्ट आई हाँ आल्ला এখানে যারা বায়াত করেছেন গাছের নিচে তাদের সম্পর্কে তাদের ফজলত সম্পর্কে হাদিসও বলেন রসুল আকরম তিরমিজির একটা হাদিসের মধ্যে বলেন লাইয় হুল্না আল মনবাই যে আরেকটা আদেশের মধ্যে বলেন যেটা ইমাম আহমদ তার মোসমদের মধ্যে উল্লেখ করেছেন যে লাই খুল যে যারা গাছের নিচে বায়াত করেছে তাদের কেউ নামে প্রবেশ করবে না রসুল আকুল্লাম আর তাদের কেউ জাহান নামে প্রবেশ করবে না এমন একজন ব্যক্তি রসুল আহতামকে বললেন যে হ্যা আল্লাহ রসুল না হাতে বোন হাতে পেমনে আবি বলতে সে কিন্তু দোষ করেছে আক্রমণ সেটার কিন্তু সংবাদ পৌঁছানোর জন্য একজন কি কিন্তু পার্টি একজন মহিলাকে পাঠাচ্ছিল এটা যখন পাঁচ হয়ে গেছে তখন এক সাবি বললেন যে এত জাহা নামে যাবে তখন রসইল আকরম সুল ইসলাম মুসলিমের এক হাদিসের মধ্যে বলেন কারণ সে জাহান্নামে না যাওয়ার কারণ হচ্ছে কারণ সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং হুদয় বিয়ের অংশ গ্রহণ করেছে সুতরাং হুদাই বিতে যারা করেছে বাড়িতে অংশগ্রহণ করেছে তারা কখনো জাহান্নামে যেতে পারে না এরকম ভাবে যত মানুষ আছে সবার চাইতে তোমরাই সর্বশ্রেষ্ঠ তাইলে জমিনের সবার চাইতে সর্বশ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছেন যারা হদাই সেই বায়াতে অংশগ্রহণ করেছেন অথপর রসীল আকরম এরপর নিজে হ্যাঁ আপনার নিজের এক হাত দিয়ে অন্য হাতে রেখে ওসমান রাজি পক্ষ থেকে বায়াত নেন নিজের হাতে তখন তিনি ডান হাতকে বাম হাতের উপর রাখলেন এবং রাখি বললেন উসমান হাত মানে পক্ষ থেকে বায়াত নিলেন মানে বায়াতের রেদানের যে ফজিলত সেটার মধ্যে হ্যাঁ আপনার প্রবেশ করিয়ে দেওয়ার জন্য রসুল আক্রমশ্রাম এই কাজটা করলেন এবং এর মাধ্যমেই হজরত উসমান রদি আল্লাহ রানু এই বায়াতের হ্যাঁ সম্মান পেয়ে যান বায়াত করিয়েছিলেন বলে এটা তো আমাদের হাতের চাইতে অনেক ভালো যে আমরা তো আমাদের হাত রসুলের হাতে রেখে বায়াত করছি এর চাইতে আরো বেশি সুবিধা হয়েছে যে রসুল নিজের হাত দিয়ে নিজের হাতে বায়াত করেন ওসমানের নামে এটা আরো চমৎকার ছিল যাই হোক যখন কুরাই লোকেরা রসুলের ফেলছেন যুদ্ধ করবে তখন তারা সন্ধির দিকে আগ্রহ প্রকাশ করে আগে কিন্তু এই আগ্রহ ছিল না তারা দোদল্যমান ছিল কিন্তু যখন দেখলো যে বায় রান হয়ে গেছে সাহাবেক যুদ্ধের জন্য রেডি তখন তারা এবং সোহাইল আমার আসার পর যে চুক্তি আপনার গাফেরদের মাঝে আর রসুলের মাঝে হয় সেই চুক্তির পয়েন্ট গুলো আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে মুসলমানরা এই বছর চলে যাবে উমরা করতে পারবে না তার মুকায় প্রবেশ করবে না এবং তার আগামী বছর আকরম সাল ইসলামের সাথে চুক্তিতে আবদ্ধ হতে এসে পারবে কোন অসুবিধা নেই আর যে চায় যে মুকার যে কুরাইশ এই কুরাইশ বংশের চুক্তিতে আবদ্ধ হবে সে তাও পারে তাইলে এখন ব্যাপারটা একটু সহজ হয়ে গেল যে নতুন করে জোট বাঁধার সুযোগ এসে গেল এবং যে ব্যক্তি আর একটা পয়েন্ট ছিল যে হবে আর যেই ব্যক্তি কোরআশের কাছে হয়ে যায় মুসলমান থেকে ফিরে যায় তাকে কিন্তু রসুলের কাছে পাঠিয়ে দেওয়া হবে না এবং এটা ছিল সবচেয়ে কঠিন আপনার একটা পয়েন্ট মুসলমানদের জন্য যে রকম আপনার এটার মধ্যে সমতা থাকলো না যে তাদের কাছে না কিন্তু পাঠাতে হবে। এবং এটা কঠিন হয়ে এরকম ভাবে হম আপনার আরেকটা চুক্তির পয়েন্ট ছিল যে আপনার দনো পক্ষে আর কোন যুদ্ধ চলবে না এটা হচ্ছে সবচেয়ে চমৎকার পয়েন্ট হ্যাঁ আপনার মুসলমান এবং কুরাইশদের মধ্যে দশ বছর যাবত কোনো যুদ্ধ চলবে না তখন সবাই নিরাপদে থাকবে এবং একে অপরের উপর কোন আক্রমণ করতে পারবে না এটা ছিলেন চুক্তির মধ্যে সবচেয়ে পয়েন্ট দাওয়াতি কাজের জন্য সেটা আপনারা দেখবেন সামনে হ্যাঁ এটার ফল বের হয়ে বের হয়ে আসছে অপেক্ষা করতে হবে এই পর্বে আমরা এখানে শেষ করতে চাচ্ছি ওসল নদ আল্লাহ আজমাইন